মোহতারাম হাজির আল্লাপাক আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে একটি মহান মর্যাদার আসন করেছেন আল্লাহ বলেছেন কুন্তুম খায়রা উম্মিন আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের এই মুকুট আল্লাহ নিজ হাতে আমাদেরকে দান করেছেন এটা অবশ্যই আমাদের জন্য গৌরবের ব্যাপার আমাদের জন্য আনন্দের ব্যাপার শুক্র গুজার আদায় করবার ব্যাপার আলহামদুলিল্লাহ তবে এই গৌরব এই শ্রেষ্ঠত্ব আল্লাপাক রব্বুল আলমিন শুধু আমাদের বংশ পরিচয় হিসাবে দান করেননি শুধু জাতিগত পরিচয় হিসাবে পাক দান করেননি বরং আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীন আমাদেরকে এই গৌরব এই মর্যাদা দান করেছেন একটি বৈশিষ্ট্যের উপর একটি বৈশিষ্ট্যের উপর সুতরাং কোন বৈশিষ্ট্যের উপর যখন কাউকে কোনো মর্যাদা দান করা হয় তো সেই মর্যাদাটা সেই বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল হয় আমরা যদি সেই বৈশিষ্ট্য অর্জন করতে পারি তাহলে আমরা সেই মর্যাদার উপযুক্ত হব আল্লাহ না করুন আমরা যদি সেই বৈশিষ্ট্য ধারণ করতে না পারি আমাদের মধ্যে যদি সে বৈশিষ্ট্য না থাকে তাহলে আমরা সেই মর্যাদা ধারণ করব তো দূরের কথা বরং সেটা আমাদের জন্য আরো বেশি লাঞ্ছনা এবং আমাদের জন্য আরো বড় লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে কারণ একটা মর্যাদা আল্লাহ দিলেন আমি সেই মর্যাদা ধরে রাখতে পারলাম না তাহলে সেটা তো আমার জন্য বড়ই লজ্জা দুঃখজনক এবং আমার জন্য বড়ই ক্ষতির কারণ হবে এজন্য আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যেন আমরা সকলেই অর্জন করতে পারি সে ব্যাপারে আমাদের সকলের আন্তরিক সচেষ্ট হওয়া উচিত প্রশ্ন হলো বৈশিষ্ট্য শ্রেষ্ঠত্বটা তো বুঝলাম আল্লাহ আমাদেরকে বললেন যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি মর্যাদাটা হলো শ্রেষ্ঠত্বের কিন্তু কি বললাম যে শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আল্লাহ দিয়েছেন একটা বৈশিষ্ট্যের উপর প্রশ্ন হলো কি সেই বৈশিষ্ট্য আল্লাহ এই মর্যাদা সঙ্গেই বলে দিয়েছেন সেই বৈশিষ্ট্যের কথা সেটা হলো অখরিজাতলিনাস নাস আমাদের শ্রেষ্ঠত্ব হলো এই বৈশিষ্টের উপর ভিত্তি করে যে আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন মানবজাতির জাতির কল্যাণ করবার জন্য মানবজাতির জাতির কল্যাণ করবার জন্য আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং তাম পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করা সমস্ত মানুষের মঙ্গল সাধনা করা एट से वैशिष्ट जैशिष्टर मध्यमें मुस्लिमा श्रेष्ठतर गौरव अर्जन करते प्रश्न हल मानवजात कल्याण कि भाव करवत्याण करते श्रेष्ठत पावा जा मानवतार कल्याण कि भाव करवत्याण तो विभिन्न मानुष विभिन्न भावे কেউ মানুষকে গান বাজনা শুনে মানবতার কল্যাণ করে কেউ মানুষকে নানা ধরনের পাপাচার পাপ কাজে লিপ্ত করে তাদের কল্যাণ সাধনা করবার চেষ্টা করে মানুষের জন্য সার্কাস পার্টি অথবা যাত্রা পার্টি এনে মানুষের জন্য কল্যাণ সাধনা করবার চেষ্টা করে নানা রকম ভাবে দুনিয়ার মানুষ বিভিন্নভাবে মানুষের কল্যাণ করে কিন্তু মানবতার প্রকৃত কল্যাণটা কি আল্লাহের বিশ্লেষণ করতে চাও তাহলে করতে হবে এক নম্বর হল ন্যায় সত্য এবং ভালো কাজের আদেশ দেওয়া আল্লাহ বলেছেন যে উন্মতে মুসলিমা আর শ্রেষ্ঠ জাতি তারা মানবতার কল্যাণ করবে কিভাবে করবে মানুষকে তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে তারা ভালো কাজ করতে বলবে মানুষকে তারা সত্য এবং ন্যায়ের পথ দেখাবে দুই নম্বর হলো ওয়াতানহাউনা তারা যাবতীয় অন্যায় অপরাধ যাবতীয় অসত্য অমঙ্গলকে তারা প্রতিরোধ করবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ যেখানেই অবিচার সেখানেই প্রতিরোধ যেখানেই জুলুম সেখানেই প্রতিরোধ যেখানেই অবিচার সেখানেই প্রতিরোধ যেখানে অসত্য সেখানেই প্রতিরোধ এটার নামই হলো মানবতার কল্যাণ মোখতারাম হাজির বিশেষ নসিহত হল এই তোমরা তোমার ভাইয়ের কল্যাণ করবে তুমি তোমার ভাইয়ের কল্যাণ করবে সাহায্য করবে সহযোগিতা করবে তোমার ভাই চাই সে হোক অত্যাচারিত হোক অথবা তোমার ভাই অত্যাচারী জালিম হোক সর্ব অবস্থায় ভাইয়ের সাহায্য করবে এটা হলো আল্লাহ নির্দেশক রাম প্রশ্ন করলেন হাজা আনসুরু মজলুমন আনসুরু আখিজা কানাহুয়া মজলুমন এটা তো বুঝে আসলো যে আমার ভাই যদি মজলুম হয় অত্যাচারিত হয় তাকে সাহায্য করতে হবে তার উপর যেন কেউ জুলুম করতে না পারে তাকে সহযোগিতা করতে হবে তার প্রাপ্য বৈধ অধিকার আদায় করবার জন্য আমি তার পাশে দাঁড়াবো এটা একটা ভালো কাজ আপনি এই কাজ করতে বললেন এটা তো বুঝলাম কিন্তু আমার ভাই যখন জালিম হবে অত্যাচারী হবে তখন সেই ভাইকে সাহায্য করাটা কেমন হয় তখন সেই ভাইকে আমি কিভাবে সাহায্য করব। যে আমার ভাই একজনকে জুলুম করতেছে তাকে মারতেছে আমিও কিল কিলো আমার ভাই আরেকজনের টাকা পয়সা মেরে খাচ্ছে, আমিও থেকে কিছু মারার ব্যবস্থা করবো কাগজপত্র আমিও তার দখলদারিত্বের মধ্যে অংশগ্রহণ করবো আমার ভাই দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে টেন্ডার বাজি করে মাস্তানি করে চাঁদাবাজি করে জনগণের সম্পদ খাইতেছে তো আমিও কি তার সঙ্গে চাঁদাবাজিতে অংশগ্রহণ করবো না হলে কিভাবে আমি আমার অত্যাচারী ভাইকে সাহায্য কিভাবে করব। আল্লাহর মানবাতার পরিষ্কার বললেন যে না। জালিমকে সাহায্য করবার অর্থ এটা নয় যে তুমি তার জুলুমের মধ্যে অংশগ্রহণ করবে বরং জালিমের প্রকৃত সাহায্য আর কল্যাণ কামিতা জালিমের প্রকৃত সহযোগিতা হলো এই তুমি এই জালিমের জুলুমের হাতকে তুমি আঁকড়ে ধরো জালিমের জুলুমের হাতকে তুমি শক্ত হাতে প্রতিরোধ করো জালিম যেখানে জুলুম করতে চায়। তুমি সেখানে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াও তোমার বাধা ডিঙ্গায়ে কোনো জালিম যেন কোনো মজরুমের অধিকার হরণ করতে না পারে বরং জালিমের টুটি চেপে ধরা এটাই হলো জালিমের জন্য প্রকৃত কল্যাণ কামিতা এই হলো আমাদের দিন এই হলো আমাদের ইসলাম ইসলামের সৌন্দর্যটা বুঝতে হবে দোস্ত ইসলাম বলতেছে তোমার সামনে যদি কেউ মজরুম হয় তুমি চোখ বন্ধ করে তার জুলুম কে করে নিবে না বরং তোমার সমস্ত শক্তি দিয়ে তুমি মজরুমের পক্ষে দাঁড়াও তোমার সামনে যখন কেউ জুলুম করবে সেই অত্যাচারী জালিম তোমার যত ঘনিষ্ঠ হোক তোমার যত আপন হোক এমনকি তোমার এক মায়ের পেটের ভাই যদি হয়ে যায় সেই ভাই যদি মুসলমান কোনোদিন জুলুম সহ্য করতে পারে না এর নামে হলো ইসলাম মুসলমান জুলুম করেও না জুলুম না। মুসলমান কোনোদিন জুলুম করেও না জুলুম সহ্য করে না এর নাম হলো ইসলামের ব্যাপারের আজকে মুসলমানরা আমরা ভুলে গেছি আমরা এখন ইসলামকে ধরে নিয়েছি যে ইসলাম হলো মানুষ মারা যাওয়ার পর খতম করবার নাম ইসলাম ইসলামকে আমরা ধরে নিয়েছি যে কবরস্থানে গিয়ে মাঝে মাঝে যখন একটু সুযোগ সুবিধা হয় টুপি মাথায় দিয়ে একটু মসজিদে কিছু সময় কাটানোর নাম ইসলাম মোহতারাম হাজরিন অবশ্যই মসজিদে সময় কাটানোর নাম ইসলাম সন্দেহের কোনো অবকাশ নাই নামাজ পড়বার নাম ইসলাম সন্দেহের কোনো অবকাশ নাই বাবা মা নিজের মাইয়েতের মাখরতের জন্য ঈশানে সবাবের জন্য কোরআন খতম করা এটা ইসলাম সন্দেহের কোনো অবকাশ নাই তবে ইসলাম শুধু এগুলোর নামই নয় বরং ইসলাম হল এই জমিনের ইঞ্চি ইঞ্চি সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই আমার উদ্দেশ্য একটাই শুধু আমি মুসলমান যুবক প্রজন্মের সামনে আজকের নতুন প্রজন্মের সামনে একটা ঐতিহাসিক সত্য কথা আমি তুলে ধরতে চাই সেই আল্লাহর এই কেমন বিশ্ব ইতিহাস তারা রচনা করেছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবি সোনার মদিনা থেকে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য আগমন করেছিলেন দেশে আসলো পারস্য সেনাপতি রুস্তমের পক্ষ থেকে রুস্তম বললো হে মুসলিম সেনাপতি তোমরা আরবের বেদুইন জাতি তোমরা পারস্য সাম্রাজ্যের দেশে বিশ্বের সুপার পাওয়ার পারস্য সম্রাটের দেশে তোমরা আগমন করেছ বুঝে আসতেছে না ঘটনাটা কি বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই একজন আবু আবাই ইবুল জারি আল্লাহ পারস্যের সেনাপতির সঙ্গে কথা বলবার জন্য নবীর বিশ্ব নিতাম সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের প্রধান সেনাপতি রুস্তমের রাজ গিয়ে হাজির সিকিউরিটি গার্ড পথের মধ্যে আটকে দিয়েছে গেটের মধ্যে সেরা ফাটা পাঞ্জাবি গায়ে দিয়ে পরশ সেনাপতিমের দরবারে যাওয়া যাবে না যদি রুস্তম সেনাপতির সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে অফিসিয়ালাতে দেখা করবা সেটা তো সম্ভব না হাজরিস্কার বলে দিলেন যে দেখ বাবা আমি এখন নিজের ইচ্ছায় আসি নাই আর না হয় মুসলিম সৈনিক এখান থেকে তার নিজের বাড়িতে ফিরে যাবে কিন্তু মুসলমানের সৈনিক তোদের সেনাপতির সঙ্গে দেখা সাক্ষাৎ করবার জন্য নিজের স্বকীয়তা বিসর্জন দিতে এক চুল পরিমাণ প্রস্তুত নাই দেখতে ফকিরের মতো দেখা যায় কিন্তু কথাবার্তা খুব চটাং চটাং কথাবার্তা খুব গরম ডাইরেক্ট অ্যাকশন এক মিনিট সময় দিছে দেখা করবেন কিনা না এলে সে নাকি তার বাড়িতে ফিরে যাবে সেরা জামা গায়ে দেওয়া রাজ দরবারের নিয়ম অনুযায়ী আমরা তাকে বলেছি না এখন কি করবো অবস্থায় আসতে চায় ওই অবস্থায় তাকে আসতে দাও ঘোরার পিঠে সোজা চলে গেলেন পারস্য সম্রাটের পারস্যের সেনাপতির রুস্তমের দরবারে গিয়ে হাজির घोड़े लाल गालीचा पाराएं गाली। कार्पेट दौड़ा घोड़ा दौड़ा सामने गोरार हाथ मध्य तरब तरब खोसाए साधरा कर तरब खोसए कार्पेट, कार्पेट सिद्र करते से। और सेंपति तकाया तक तमसा देखते মুসলিম সৈনিক করে নাকি করে গালিটা ছিদ্র করে ফেলছে মহতারম হাজির কেন করছে আমাকে আর তোমাকে শিক্ষা দেওয়ার জন্য হে মুসলমান যুবক তুমিও দুনিয়াতে অনেক রাজপ্রাসাদ দেখবে প্রসাদের জৌলুস তুমি দেখবে তোমার সামনে এ সমস্ত দুনিয়ার চাকচিক আসবে কিন্তু মুসলমান দুনিয়াতে রাজ দরবারের জৌলুস দেখবার জন্য আসেন নাই মুসলমান ছিদ্র করে দেওয়ার মতো মুক্তির হিমত মোহতারাম এই অবস্থা দেখে পারস্য সেনাপতি বুঝতে পারতেছে মুসলিম সৈনিকদের চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য গুলো কি কথা বেশি লম্বা না জিজ্ঞাসা করলো ভাঙ্গা তরবার তোমরা সেনাপতির পারস্য সাম্রাজ্যে জানো পারস্য সাম্রাজ্য কি জিনিস পারস্য সাম্রাজ্য কি জিনিস তোমরা চেন দুনিয়াতে দুই সুপার পাওয়ার যেমন আমেরিকা আর রাশিয়া সেই যুগে পৃথিবীর দুই সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য বিশ্ব সুপার পাওয়ার পারস্যের দরবারে আসছো দেশে আসছ যুদ্ধ মধ্যে তোমার মোহতারম সেনাপতি চাচ্ছে মুসলিম সৈনিক তাকে কাবু করবার জন্য ভীত সন্ত্রস্ত করে তুলবার জন্য রোম পারস্য সেনাপতি রুস্তমের কথার জবাবে গলার ভলিউম আরো বাড়ায়া দিলেন তোমার গোটা এই পারস্য সাম্রাজ্যের মধ্যে তোমার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে সাহসী সবচেয়ে চৌকশ যে সেনা কর্মকর্তা আছে তাকে আমার মোকাবেলায় আনো আর তোমার এই পারস্য সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ঢাল লোহার যেই শক্তিশালী মোটা ঢাল আছে সেই ঢালটা দিয়ে আমার এই তার সেনাবাহিনী থেকে বাছাই করা একজন চৌকশ সেনা কর্মকর্তাকে পরস্য সাম্রাজ্যের গৌরবের সবচেয়ে শক্তিশালী যেই ঢালটা ছিল সেই ঢাল দিয়ে মোকাবেলা করবার জন্য আল্লাহর নাম নিয়ে আঘাত করেছেন সরল সহজ ভাঙ্গাচরা একটা পুরাতন তরবারের আঘাত একটা আঘাতের পর দ্বিতীয় আঘাতের প্রয়োজন হয় নাই পারস্য সেনাপতির মোহতার একটার পরে একটা ইতিহাস রচনা করে চলেছেন আখেরই যে কথাটা আমি তোমাদেরকে শোনানোর জন্য লম্বা ইতিহাস বলতেছি পারস্য সেনাপতি আল্লাহর পয়গম্বরের সাহাবি মুসলিম সৈনিক আরব থেকে তোমরা পারস্যের মাটিতে পারস্য সম্রাটের রাজ দরবারে এসে তোমরা হাজির হলা পৃথিবীতে এমন কার বুকের পাটা আছে পারস্য সেনাপতির এই আমলে ्राज्य अभिधान परिचाल कर मत सेंहन प्रेरण करतेम बुकेटाइस प्रेरण करोम क्या पाठल तुम्हारे दू प्रश्न आल्लाबर सहबी जवाब दिले संक्षिप्त जवाब মোহতার মাজরিন কে পাঠালো আমাকে প্রশ্নের জবাব তিনি এক শব্দ সেনাপতি তোমরা যুদ্ধ করো তোমাদের সম্রাটের পক্ষ থেকে তোমরা লড়াই করো তোমার রাজার পক্ষ থেকে দুনিয়ার বড় বড় রাষ্ট্রের সেনাপতিরা তারা যুদ্ধ করে লড়াই করে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নেতার পক্ষ থেকে তাদের সৈনিকেরা লড়াই করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে পারস্যার মাটিতে পাঠিয়েছেন দুনিয়ার কোন মানুষ নয় বরং আমাদেরকে আল্লাহ জমিনের মাটিতে হুকুম দিয়েছেন পৃথিবীর এক ইঞ্চি মাটি ততক্ষণ পর্যন্ত অনলে এবং অভিশাপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের সময় নাই আল্লাহ করবার জন্য আল্লাহ করেছেন এক কথার মধ্য দিয়ে আল্লাহর নবীর সাহাবি একজন ইমানদার আর একজন বেইমানের মধ্যে আকাশ ফারাক পয়দা করে দিলেন একটা ব্যবধানের দেয়াল তৈরি করে দিলেন कथा बुझिए दिले हे पारस्य सेंपति तुम लड़ाई करते सम्राटर पक्ष तुम्हारे तुम्हार जिंदगी उद्देश्य हल তোমার সম্রাটের এজেন্ডা বাস্তবায়ন করা তুমি এসেছ তোমার এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দুনিয়াতে আগমন করি নাই দুনিয়াতে হলো একমাত্র আল্লাহর আদর্শ করা হুদার এজেন্ডা বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য কথা ছোট্ট কথা আল্লাহ আমাকে পাঠিয়েছেন কথা লড়ে না কি আছে ছাগল লড়ে বেড়া লরে খুঁটির জোরে কথা ঠিক যার খুটির জোর যত তার ওরকম ঠেলাও তত কথা ঠিক না বেঠিক তাহলে জোর হবে চায়না ফ্রান্স কোন বেইমানের খুঁটির জোর হবে দুনিয়ার বড় বড় সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু মুসলমান দুনিয়ার কোন রাজা বাচ্চার খুঁটির জোরে লড়াই করে না দুনিয়ার কোন মুসলমান দুনিয়ার কোন রাজা বাচ্চা দুনিয়ার কোন নেতা নেত্রীর খুঁটির ধরে লড়াই করে না সৃষ্টিকর্তা আল্লাহ দুই নম্বর প্রশ্নের জবাব ছিল ওয়ালিম আপ্তা আসাকুম কেন আমাদেরকে প্রেরণ করা হয়েছে পরিষ্কার জবাব দিয়েছিলেন আমাদেরকে আল্লাপ পাঠিয়েছেন লিনুখরিজামানি আইবাদ আমাদেরকে পাঠিয়েছেন যে সংগ্রামের উদ্দেশ্য হবে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা স্বাধীনতা স্বাধীনতা ইসলামের রাষ্ট্রবিজ্ঞানের আলোকে স্বাধীনতার একটা ইসলাম এবং ইসলামিক পলিটিক্যাল সায়েন্স ইসলামী রাষ্ট্রবিজ্ঞান আল্লাহর পয়গম্বর আল্লাহ পয়গম্বরের সাহাবাহাম দুনিয়ার মানবতাকে স্বাধীনতা এবং ইন্ডিপেন্ডেন্সের এর যেই সংজ্ঞা যে ডেফিনেশন যে পরিচয় তাদেরকে দিয়েছে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে সুতরাং মানুষ একমাত্র কার গোলাম মানুষ একমাত্র কার গোলাম মানুষকে আল্লাপাক তার গোলাম করে সৃষ্টি করেছেন আল্লাপাক রব্বুর আলমিন মানুষকে নিজের মানুষ আল্লাহর গোলাম এর চেয়ে বড় গৌরবের পরিচয় মানুষের জন্য আর কিছুই হতে পারে না আল্লাহর পয়গম্বর যেদিন সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুর আলমিন যেদিন মেয়েরা জেনে নিয়েছেন আল্লাহর নবীকে আল্লাহাক যেদিন এই ধুলির ধরা থেকে সেদিন পাক তার পয়গম্বরের পরিচয় দিয়েছেন সুহার আল্লাহি পাক তার বান্দাকে আল্লাহ পাক তার গোলামকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছেন মোহতার মহাজরিন কোরআনের এই আয়াতের আলোকে মুফসরিন আল্লাহর এই জমিনে একটা ষড়যন্ত্র এবং একটা চক্রান্ত অব্যাহত আছে আর সেই সরযন্ত্রটা হলো এই মানুষের মধ্য থেকে কিছু মানুষ তৈরি হয় যারা আল্লাহর গোলামকে নিজেদের গোলামে রূপান্তরিত করতে চায় আর তারা মানুষকে জুলুমের শাসন কায়েম করে জুলুম এবং অত্যাচারের আইন তারা তৈরি করে মানব অত্যাচারের আইন মানব রচিত শোষণের আইনের দ্বারা যখন আরেকজন মানুষ শাসিত হয় আরেক মানুষের গোলামে রূপান্তরিত হয় ইবনে আমের আল্লাহর পয়গম্বরের সাহাবি সেই পারস্য সেনাপতির দরবারে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর এজমিনে জমিনে যাদেরকে পাক নিজের গোলাম করে তৈরি করেছেন সেই আল্লাহ আল্লাহির দ্বারা আবদ্ধ করে তাদেরকে মানুষের গোলামে রূপান্তরিত করেছে সেই মানুষের গোলামগুলোর জীবন থেকে মানুষের দাসত্বের শৃঙ্খলকে ফেন্ডে গুড়িয়ে দিয়ে মানুষের গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে দিয়ে আল্লাহ এটাকেই বলা হয় প্রকৃত স্বাধীনতা যে মানুষ আরেক মানুষের গোলামি করে সেই মানুষ স্বাধীনতার গান গাতে পারে সে মানুষ বিজয় দিবস ঘটা করে উদযাপন করতে পারে সে মানুষ নিজে বড় গোলায় নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারে যে মানুষের পরাধীন মানুষ যে মানুষ এক আল্লাহ গোলামি বাদ দিয়ে আরেক মানুষের দাসত্ব করে মোখারাম হাজির বলতে চাই আজ আমাদের একটি ঐতিহ্যবাহী দিবস আমাদের এক গৌরবের দিবস আমাদের স্বাধীনতার সংগ্রামের একটা অনবদ্য ইতিহাসের দিবস এই দিবসের ইতিহাস মোখতারাম সতেরোশো তিপ্পান্ন সালে যখন আমার এদেশের স্বাধীনতাকে হরণ করে নিয়ে আল্লাহর এই জমিনের খোদার বান্দাদেরকে মানুষের গোলামির জিনজিরে আবদ্ধ করবার জন্য চেষ্টা করেছিল ব্রিটিশ আমাদেরকে সতেরোশো তিপ্পান এবং তারা ঢেকে নেয় মোহতার মহাজীন স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই জমিন থেকে এক বিপ্লবী মহাপুরুষ ইতিহাসের কিংবদন্তি মহানায়ক শাহ আব্দুল আজিজ মোহাদুল্লাহ আলাই যুগের প্রতি ইঞ্চি মাটিকে মুক্ত স্বাধীন করবার জন্য সেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করা স্বাধীনতার সংগ্রাম করা ফরজ এই সেই ফতোয়া যে ফতোয়ার মাধ্যমে এদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল नेतृत्व स्वाधीनतार अध्यय रचित होर बुखे रक्त दिए अल्लाह स्वाधीनतार से गण सजीवनी शक्ति दान कर अठारोशो एक त्रिस साल আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল বাংলার মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল সালে হাফেজ নেতৃত্বে এদেশের আলেম সমাজ এদেশের বীর দামাল সেনানিদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের অনন্য ইতিহাস রচনা করেছিলেন তাদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের মাধ্যমে মুক্তিযুদ্ধের একটি অনন্য ইতিহাস রচিত হয়েছিল সেদিন তারা এমন নির্যাতন করেছিল ইংরেজ রাইটার আর লেখকরা লিখেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রোড থেকে নিয়ে শুরু করে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা রাস্তার পাশে হাজার হাজার গাছ ছিল এমন একটা গাছ অবশিষ্ট ছিল না যেই গাসের মধ্যে ব্রিটিশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে মোখতারাম হাজার বলতে চাই আঠারোশো সালে এই মন ক্র্যাক ডাউন চললো মুক্তিযুদ্ধকে দমন করবার জন্য ইংরেজ বেনিয়ারা এভাবেই তারা জুলুমের ইস্টিম রোলার পরিচালনা করলো তাহারিকে রেশমি রুমাল হল যার নাম হলো রেশমি রুমাল আন্দোলন সে আন্দোলনে নেতৃত্ব দিলেন দারুল্লম দেওবন্ধের সর্বপ্রথম সন্তান সাইকুল মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই রেশমির রুমাল আন্দোলন ছিল উপমহাদেশের স্বাধীনতার তৃতীয় মহাযুদ্ধ জুলুম করেছে চার বছর পর্যন্ত দীর্ঘ নির্যাতন সহ্য করবার পর তিনি ১৯২৪ সালে সেখান থেকে মুক্তি লাভ করেন এরপরে ১৯৪৭ সালে আন্দোলন সংগ্রাম সফলতা লাভ করে এবং তারা বাধ্য হয় আমার এই উপমহাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করে কিন্তু যে উদ্দেশ্যে স্বাধীনতা এসেছিল ১৯৪৭ সালে জুলুম এবং শোষণ মুক্ত একটি দেশ হবে যে দেশের জনগণের উপর অত্যাচার করবে না মানুষ মানুষের উপর কেউ প্রভু সেজে বসবে না মানুষকে একমাত্র আল্লাহর গোলামি করবার সুযোগ করে দিবে সে সুযোগ আমরা পেলাম না পশ্চিম পাকিস্তানের সৈর স্বৈর শাসকেরা একের পর এক অন্যায় ভাবে চালাতে আরম্ভ করলো প্রথম উনিশশো সালে আল্লাহ প্রদত্ত মর্যাদার ভাষা আল্লাহ দেওয়া খোদার দান মাতৃভাষার মর্যাদাকে কেটে নেওয়ার জন্য যখন তারা চেষ্টা করেছিল তখন এদেশের ইসলাম পন্থী ইসলামী বুদ্ধিজীবী আলেম সমাজ এবং ইসলামী বুদ্ধিজীবীদের সমন্বয়ে সাংস্কৃতিক আন্দোলন ইসলাম এবং সেই তাদের নেতৃত্বে সৈলাচারী পাকিস্তানিদের বিরুদ্ধে মাতৃভাষা বাংলার মর্যাদাকে রক্ষা করবার জন্য চূড়ান্ত আন্দোলন সংগ্রাম যখন হয় তখন উনিশশো বাহান্ন ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ আব্দুল সালাম আবুল বরকত রফিকুল ইসলাম এবং আব্দুল জব্বারদের অত্যাচারের বিরুদ্ধে এক নতুন সংগ্রামের সূচনা হয় তারপরে উনিশশো বান্ন পরে উনিশশো আসলো যুক্ত গঠিত হলো ছয় দফা দাবি উত্থাপন করা হলো এদেশের মানুষের সেই মুক্তির জন্য এদেশের মানুষের ইজ্জত এবং সম্মানের জন্য আল্লাহ যে মর্যাদা যেন কেউ ভুল করতে না পারে চার দলের সমন্বয়ে যুক্ত হয়েছিল যার মধ্যে ছিলেন হোসেন শহীদ শোহরাবাদী সেরে বাংলা একে হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনজন হলো জেনারেল পাবলিক আর চতুর্দ ছিলেন এদেশের আলেমকুল শিরোমণি শিরোমণি হজরতম নির্যাতিত মানুষের মুক্তির সনদ বরং উনিশশো একাত্তরে যখন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় সেই ১৯৫৪ চুয়ান্ন ছয় দফার ভিত্তিতেই সেই ছয় দফার যুক্ত ফ্রন্টের ভিত্তিতেই বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল কথা বলি কিন্তু এদেশের শীর্ষস্থানীয় আলমে দিন হজরত মৌলানা আতী রাহ আলহের কথা জাতিকে শোনানো হয় না শেখানো হয় না যে জাতি তার সূর্য সন্তানদের কথা ভুলে যায় অস্বীকার করে যে জাতি তার সূর্য সন্তানদের কৃতিত্বকে বলতে লজ্জা পায় তাদের চেয়ে পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত জাতি আর কেউ থাকতে পারে মোখতারাম বলতে চাই একটি কথা উনিশশো চুয়ান্ন পর উনিশশো উনসত্তরের গণ অন হয়েছিল সেই জাতীয় নির্বাচনে পশ্চিম পাকিস্তানে সাত কোটি মানুষ পূর্ব পাকিস্তানে মানুষ এই সাত কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রতীক ছিল প্রতীকটার নাম হল নৌকা একটা পলিটিক্যাল দল ছিল নাম হলো তার আওয়ামী লীগ তারা নির্বাচন করেছিল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সত্তরের জাতীয় নির্বাচনের আগে তিনি একটি ইস্তেহার ঘোষণা করেছিলেন একটি কমিটমেন্ট দিয়েছিলেন তিনি নির্বাচনের করেছিলেন আর তার সেই ইস্তেহারের অন্যতম একটি অঙ্গীকার একটি প্রতিশ্রুতি একটি ওয়াদা ছিল যদি তিনি নির্বাচিত হয়ে ক্ষমতার মসলদে বসতে পারেন তাহলে তিনি কোনোদিনও কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন পাস করবেন না এটা স্পষ্ট উনিশশো সত্তরের आवा लीगर निर्वाचन इश्तेहारो निर्तित मुस्लिम मानूष तपक्षे राय दिए निर्वाचित करेख मुजिब रहमान के और से क्षमत मसलत जो पश्चिम पाकिस्तानी दी गड़ीमसि करलो তার ভিত্তিতেই মুক্তিযুদ্ধের ডাক আসলো, স্বাধীনতার আহ্বান তারপর থেকে জায়গাটা আমি পয়েন্ট আউট করতে চাই যে কথাটা সেটা হলো আজকে মুক্তিযুদ্ধকে বিকৃত করবার চেষ্টা করা হয় মুক্তিযুদ্ধকে ব্ল্যাকমেইল করবার চেষ্টা করা হয় মুক্তিযুদ্ধকে একটি বাণিজ্যে রূপান্তরিত করবার জন্য এটাকে ভুল পথে পরিচালিত ঘোষণা মুক্তিযুদ্ধের ইতিহাস হল আল্লাহর এই জমিনে কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি না করা এটাই ছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং এই ঘোষণার হাজিরিন বলতে চাই সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম কোশ্চিন কাল একটা আর একটার বিপরীত নয় ইসলাম এবং স্বাধীনতা এটা প্রতিদ্বন্দ্বী নয় বরং ইসলামের নামেই স্বাধীনতা অর্জিত হয়েছিল সুতরাং ইসলামের সঙ্গে যদি গাকদারি করা হয় এটা শুধু ইসলামের সঙ্গে গাকদারি হয় না এটা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের মহান যুদ্ধকে কলঙ্কিত করা হয় মোখতারাম একুশে ফেব্রুয়ারির মুক্তিযুদ্ধ অন্যতম একটি ধাপ আমার কোন আপত্তি নাই এই জায়গাটায় শুধু আমি আপনাদেরকে দুটি কথা স্মরণ করিয়ে দিতে চাই এক নম্বর হলে এই রাজনীতি করবেন বাংলাদেশের রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কোনো রাজনীতি করা যাবে না मुक्तिजुद्धर सपक्ष जिन के भलो बुझे वाणिज्य कर मुक्तिजुद्ध हो नाई মুক্তিযুদ্ধ হয়েছিল দেশের মানুষের অধিকারকে যার যার হাতে তুলে দেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকেরা আমার দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে তাদের দেশকে তারা সমৃদ্ধ করবে আর আমার দেশের সম্পদ আমার দেশের জনগণ ভোগ করতে পারবে না আল্লাহর কোরআন বিরোধী ইসলাম বিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল আমি আপনাদেরকে ইতিহাসের একটা রেফারেন্স শোনাতে চাই আমার আব্বাজান মরহন শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের রহমান সাহেব যিনি স্বাধীনতার স্থপতি ছিলেন স্বাধীনতা আন্দোলনের মূল নেতা ছিলেন তিনিও চিন্তেন আমার আব্বাজান সাইফুল হাজি রহমতুল্লাহে আলাইকে শুধু চিনতেন না ব্যক্তিগত সম্পর্ক ছিল পরিচয়ও ছিল তিনি একদিন আমি নিজে শুনেছি তিনি বলেছেন জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের মূল বক্তব্য হলো তিনি বলেছিলেন আল্লাহর কোরআনের বক্তব্য আল্লাহর পয়গম্বরের বক্তব্য হল সম্পদ ডিস্ট্রিবিউশন যখন হবে ওয়েল ডিস্ট্রিবিউশন সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলামের মূলনীতি আল্লাহর যেই ভূখণ্ডে যেই সম্পদ তৈরি হবে সেই সম্পদের দ্বারা সর্বপ্রথম সেই ভূখণ্ডের মানুষের মৌলিক চাহিদা এবং প্রয়োজনগুলো পূরণ হবে সেই ভূখণ্ডের মানুষের চাহিদা এবং প্রয়োজন পূরণ হওয়ার পর যদি সম্পদ উদ্বৃত্ত হয় তখন সেই সম্পদ অন্য এলাকায় ট্রান্সফার হবে যে এলাকার সম্পদ সেই এলাকার চাহিদা তাহলে এটা ওই এলাকার মানুষের উপর অন্যায় এবং জুলুম করা হয় শেখুল হাদিস রহমতুল্লাহ আলহের এই বক্তব্য শুনে বঙ্গবন্ধু অনুপ্রাণিত হয়েছিলেন আর বলেছিলেন যে হুজুর আমিও তো এই কথাই বলতে চাই আমরা তো এ কথাই বলতে চাই যে আমার দেশে বাস হয় আমার দেশে গাছ হয় সুন্দরবন আমার বাংলাদেশে সুন্দরবনের গাছ দিয়ে আমার দেশে প্রিন্ট তৈরি হয় কাগজ তৈরি হয় আমার দেশে হোয়াইট প্রিন্টের কাগজ আমার দেশের সুন্দরবনের কাচামাল দিয়ে তৈরি হয় অথচ সেই কাগজ আমাদেরকে কিনতে হয় পশ্চিম পাকিস্তানি থেকে সেখান থেকে কিনে তারপরে আমাদেরকে বাংলাদেশে সেটা আবার আনতে হয়। হয় ক্যারিং দিয়ে পশ্চিম পাকিস্তানে কাগজ বিক্রি পয়সা। সেই কাগজ আমাদেরকে আবার পশ্চিম পাকিস্তান থেকে প্লেন ভাড়া দিয়ে জাহাজ ভাড়া দিয়ে বাংলাদেশে এনে আমার গরিব মানুষকে কিনতে হয় পঞ্চাশ পয়সা দিয়ে অথচ সেই কাগজের কাচামাল তৈরি হলো আমার বাংলাদেশের সোনার আমার বাংলাদেশের সুন্দরবনে এটা কি করে হয় সেই সাদা কাগজ কিনবে বাংলাদেশের সোনার মনিরা। তারপরে পঞ্চাশ পয়সা যদি কিনতে হয় পশ্চিম পাকিস্তানিরা কিনবে পঞ্চাশ পয়সা দিয়ে মোখারাম হাজির বলতে চাই একটা কথা তোমাদেরকে বোঝাতে চাই যারা ইসলামকে এবং মুক্তিযুদ্ধকে দুই ধারায় প্রবাহিত করতে চায় তারা আসলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কোনোদিন হতে পারে না ইসলাম আর সেই মানুষের অধিকার আদায় করবার জন্যই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ মোখতারাম মূল কথা ছিল আমার ওটাই আল্লাহর পায়গম্বরের সাহাবি আমার সাহাবে দুনিয়ার প্রান্তে প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিলেন কি ছিল তাদের দাওয়াত কি ছিল তাদের বক্তব্য কি ছিল তাদের এজেন্ডা এখান থেকেই বোঝা যায় তারা আল্লাহর জমিনে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন মানুষের জুলুম থেকে জুলুম এবং শোষণের অবসান করে দেওয়ার জন্যই তারা আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন আর এ পথে পরিচালিত হতে গিয়ে এ পথে চলতে গিয়ে উম্মতে মুসলিমার সেই সোনালি যুগে অনেক সোনার ইতিহাস রচিত হয়েছিল আফ্রিকার মাটি বিশাল দেশ বিশাল মহাদেশ সে দেশে আল্লাহর দিনের ঝান্ডা সমন্নত করবেন আফ্রিকার কালো মানুষগুলোকে যে মানুষেরা দাসের জাতি জাতিতে রূপান্তর করে রেখেছে সেই মানুষের গোলামের জিন্জির থেকে মুক্ত করে তাদের জীবনের স্বাধীনতার প্রকৃত করবেন একটু জায়গাও তাদের জন্য নিরাপদ নয় গোটা আফ্রিকার মাটি হলো তাদের শত্রুদের এলাকা সাহাবে একরাম পরামর্শ করলেন এই এলাকায় অবস্থান করতে হলে আমাদের একটা নিরাপদ জায়গার প্রয়োজন কোনটা হতে পারে সেই নিরাপদ জায়গা পরামর্শ আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। কিন্তু প্রশ্ন হলো আফ্রিকার জঙ্গলে মানুষ থাকবে কি করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল হলো আফ্রিকার জঙ্গল যেখানে সমস্ত ভয়ঙ্কর সাপ আর হিংস্র প্রাণীগুলো বসবাস করে সেখানে কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয় কিন্তু আল্লাহরের সাহাবাহ মুসলিম সৈনিক দলকে নিয়ে তাদের সেনাপতি অগ্রসর হয়ে তিনটা ডাক দিলেন জঙ্গলের দিকে আহ্বান করলেন তিনটা আহ্বানী ডাক আসিবা হওয়াম প্রথম ডাকটা ছিল হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর অজগর সাপ আর বিচ্ছু গুলো আলহ্লাম তাদেরকে ডাক দিয়ে সম্বোধন করে পরিচয় দিলেন আমরা আল্লাহর এই জমিনে আগমন করেছি মানুষের বারণ সমস্ত জুলুম শাসনের শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে মানুষকে মুক্ত স্বাধীন করবার জন্য এই মাটিতে সুতরাং হে জঙ্গলের হিংস্র আর বিষাক্ত প্রাণীগুলো তোমাদের প্রতি আমাদের ওয়ার্ডার আর আমাদের নির্দেশ হলো এই একটা এলাকা চিহ্নিত করে ফাইন্ড আউট করে বলে দিলেন আমরা এই এলাকাটায় থাকবো তোমাদেরকে এক ঘন্টার সময় বেঁধে দেওয়া হলো এক ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে হুমকি দিল কাদেরকে কাদেরকে হুমকি দিল কোন মানুষকে নয় আফ্রিকার জঙ্গলের নাই, ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র প্রাণীগুলো বাঘবল্লু আর সিংহগুলো তাদের বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল বিশাল অজগর সাপ গুলো তাদের বাচ্চাদেরকে নিয়ে বিষাক্তের ক্রামের জন্য তারা গোটা এলাকা মুক্ত করে দিয়েছে মোখতারাম ইতিহাসের পাতায় আজও পর্যন্ত সেই জায়গাটা চিহ্নিত হয়ে আছে মুসলমানদের ইতিহাসের সোনালী অধ্যায় রচিত হয়েছিল আফ্রিকার জঙ্গলের যেই এলাকাটায় আলো বিকিরণ করে চলছে আমি বলতে চাই একটা কথা তোমাদেরকে আমার আর তোমার পূর্বপুরুষরা ও দুনিয়ার মানুষ রাম সেই আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে শুরু করে পারস্যের রাজ দরবার পর্যন্ত আল্লাহ দিনের পয়গাম তারা পৌঁছে দিয়েছিলেন কি ছিল তাদের মিশন কি ছিল তাদের ভূষণ কি ছিল তাদের জিন্দগির কেমন ছিল তাদের জীবনের স্বপ্নগুলো ও আমার যুবক ভাইরারে तो सामने एक स्वप्नर कथा चाहिए हजूर क्या चेतनार मशाल जाग्रत कर दरकार दरकार हलो आज मुस्लिमा कठिन षड़ शिकार आज के पाश्चात ইহুদি আমেরিকান ষড়যন্ত্রের জাল আমাদের একজন মানুষ কেসিয়া করলে সে মানুষটা জীবিত থাকে তার শ্বাস প্রশ্বাস যেমন জারি থাকে কিন্তু লোকটার মধ্যে কোনো চেতনা থাকে না বেহুশ হয়ে যেমন পরে থাকে ঠিক তেমনি আজ মুসলিমার প্রজন্মের বুক থেকে তাদের হৃদয় থেকে আমাদের এই অবচেতনার ঘুম ভেঙে জাগ্রত হয়ে যাও আর এই অলসতার চাদর ফেলে চেতনার মশাল হাতে তোমাদেরকে জাগ্রত হওয়া লাগবে তোমাদেরকে আমি শুনিয়ে যাই বড় দুঃখ আফসুস লাগে আজকে আমাদের চোখের সামনে মহৎ কোন স্বপ্ন থাকে না আমাদের আজকের যুব সমাজকে হে যুবক তোর জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তুই জীবনে কি চাস কেউ কি বলবে জানেন কেউ বলবে যে হুজুর আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছি একটু দোয়া করেন সম্ভাবনা আছে যদি আমেরিকার বিচার গ্রিন কার্ড একবার পেয়ে যাই আমার জীবনে আর কোনো কিছু করা লাগবে কানাডা অথবা ইংল্যান্ডের সিটিজেনশিপ পেতে পারি যদি একবার কানাডায় যাওয়া যায় অথবা যদি একবার লন্ডনে যেতে পারি তাহলে জীবনে আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমার জীবনটা হুজুর খুব আরামায় সে কেটে যান কথা ঠিক তার হাই স্যালারির উচ্চ বেতনের একটা চাকরি যেন পাওয়া যায় কথা ঠিক বিসিএস ক্যাডার যদি একবার হয়ে যায় হুজুর তাহলে জিন্দিতে আর কোনো কিছু চাওয়া নাই ঠ্যাঙের উপর ঠ্যাং উঠায় দিয়ে সুন্দরী একখানা মেয়ে বিয়ে করব। বড় ঘরের ফ্যামিলির বড় লোকের বিয়ে করবো আর সারা জীবন বানায় যে জাতির যুবকেরা উচ্চ বেতনের চাকরি করা আর ভোগাকে নিজের জীবনের স্বপ্ন বানায় সে জাতির কপালে লাঞ্চনা আর কঞ্জনা ছাড়া কিছুই জুটতে পারে না দেখেছটা কি আরো লজ্জাজনক লাঞ্চনা আমাদের জন্য অপেক্ষমান বলবেন উপায় কি হুজুর উপায় হলো একটাই জীবনের স্বপ্ন দেখতে হবে মহৎ স্বপ্ন উপায় একটাই নিজের জিন্দগির টার্গেট আর নিজের জীবনের উদ্দেশ্যকে মহৎ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে সৃষ্টি তো হলো এই মানুষের অধিকার কায়ে করবার জন্য জুলুমের কবর রচনা করে ইনসাফ এবং ন্যায় স্বপ্ন বানায় নাই ছোট্ট ইতিহাস বলে তোমাদেরকে আমি আলোচনা সমাপ্তি করব তেরো দিয়ে বছর আগের তেরো বছর আগের ইতিহাস সপ্তম শতাব্দীতে আমার তোমার এই বর্ষ। ভারতবর্ষের প্রাচীন নগরী ছিল সিন্ধু প্রদেশ সেই সিন্ধু এলাকায় দেবল দল দেবল বন্দর যখন অতিক্রম করে তার বাহিনী লুণ্ঠনকারীরা সেখানে আক্রমণ করলো লুণ্ঠন করলো ডাকাতি করলো অত্যাচার করলো হত্যাযজ্ঞ পরিচালনা করলো আর এরপর পর অবশিষ্ট মুসলমানদেরকে বন্দি করে নিয়ে জুলুমের জিন্দান খানার মধ্যে আবদ্ধ করে রাখলো সেই জিন্দান যে কোনো মুহূর্তে তার উপর পাশবিক নির্যাতন হবে তার ইজ্জত দণ্ডিত হবে তার মর্যাদা কেড়ে নেওয়া হবে এমন সময় সে কম্পিত কণ্ঠে সংগোপনে একখানা চিঠি লিখলো আর তার সেই চিঠি গোপন মারফত পৌঁছে দিল মুসলমানদের এবং তথা হিজাজের গভর্নর হাজ ইউসুফের হাতে সংগোপনের পরে চিঠি গোপন মারফত মানুষের হাতে হাতে গেল হাজার ইউসুফের হাতে হাজ বিন ইউসুফকে লক্ষ্য করে সেই এক নির্যাতিতা বোন আবেগ বড়া কণ্ঠে সেই চিঠি লিখেছে ও হজ্জাদ বিন ইউসুফ তোমার এক নির্যাতিতা বোন শুধুর হিন্দুস্তানে জুলুমের বন্দি হয়ে নির্যাতনের শিকার হয়ে ইজত লুণ্ডিত হওয়ার প্রহর গুনে আর তুমি আরাম করে আয়েস করে সিংহাসনের উপর রাজ্য পরিচালনা করো সোনার সিংহাসনে আরামের ঘুম ঘুমাও লজ্জা লাগে না কেমতের দিন আল্লাহর মুখ দেখাবে আপনি ঘুমান না কেন হাজ ইউসুফ বলেছিল আমার বোন হিন্দুস্তানের খানায় ই প্রহর গুনবে আর আমি মুসলমানের শাসক হয়ে আরামের ঘুম ঘুমাবো বুজুর্গ ছিল আল্লাহওয়ালা ছিল ইতিহাস তা বলে না বরং সে একজন অত্যাচারী শাসক ছিল এটাই হলো তার ইতিহাসের পরিচয় কিন্তু একজন অত্যাচারী শাসক হয়েও তার অন্তরের মধ্যে এতটুকু আত্মমর্যাদা বোধ ছিল রাতটা তার অতিক্রম হয়ে গেল এভাবে অস্থির অবস্থায় পাইচারি করতে করতে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় নাই প্রভাত রশ্মি উদ্ভাসিত হওয়ার আগেই বজ্রকণ্ঠে বাহিনীর সেনাবাহিনী তৈরি করলেন পাঁচ হাজারের সৈনিক দল তৈরি করে একজন সেনাপতি নিয়োগ করলেন অল্প বয়স্ক একজন তরুণ সেনাপতি ইতিহাস বলে যার বয়স ছিল মাত্র সতেরো বছর সতেরো বছরের তরুণ সেনাপতির নাম আজও পর্যন্ত ইতিহাসের সোনালী পাতায় লেখা আছে মাত্র বয়স হল তার সতেরো বছর পাঁচ হাজার সৈনিক দল নিয়ে সুদূর আরব থেকে রানা করে হাজার মাইল পাড়ি দিয়ে হাজার মাইল পথ পাড়ি দিয়ে হিন্দুস্তানে আগমন করুলোক দেবল রাজ্যে অভিযান পরিচালনা করলো রাজা গুড়িয়ে দিল নিজের করে বিশ্ব ইতিহাসকে সাক্ষী রেখে চিৎকার করে তিনি গর্ব বলে বললেন কত আদ্যুফারি জাতি কত আদুফারি জাতি হিন্দুস্তানের মহানায়ক হিন্দুস্তান বিজয়ী ইসলামের বীর সেনানি মাত্র ১৭ বছরের তরুণ সেনাপতি কি বলতে চেয়েছিলেন তিনি বুঝতেছেন সাধারণ মানুষটা একটু বুঝে নেন কত আদু ফরিজাতির অর্থ হলো এই মোহাম্মদ বিন কাসেম বলতে চেয়েছেন আমার মা আমাকে দশ মাস দশ করে লালন পালন করেছে আমার বাবারও আমাকে নিয়ে একটা স্বপ্ন ছিল আমি এক মুসলিম যুবক আমার জীবনের সতেরোটা বসন্ত আমি অতিক্রম করেছি আমার জীবনের একটা লক্ষ্য আর উদ্দেশ্য ছিল ও বিশ্ববাসী দুনিয়ার মানুষের সামনে দাবি করে বলতে পারি যে মুসলিম যুবক তার বনের ইজতের হেফাজত করতে পেরেছে সে যুবকের মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেল সে যুবকের মায়ের স্বপ্ন পূরণ হলো যদি সেদিন শুধু আরব থেকে হিন্দুস্তানের মাটিতে না আসতেন ও দোস্ত আজ আমি আর তুমি ইজ্জতওয়ালা মায়ের সন্তানের গৌরব নিয়ে দুনিয়াতে চলতে পারতাম না আমি আর তুমি মা বন্ধের ইজতের নিরাপত্তা নিশ্চিত করেছিল সুতরাং হে ইজত বালা মায়ের সন্তানেরা হে হিজত বালা বনের ভাইয়েরা তোমাদেরকে সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে দুয়ার খুলে দাও আর বাংলা দক্ষিণ পশ্চিম প্রান্ত দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে তোমার বিবেকের কানটা পেতে শোনো শুনতে পাবে এক বন দুই বোন হাজার হাজার নির্চাচেতা রোহিঙ্গার মুসলিম বোনেরা আত্মচিৎকার করে আমাকে তোমাকে ডাক দিয়ে বলতেছে এক বনের হেফাজতের জন্য খালি হলে পরে আর কত মুসলিম নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা হলে ষোলো কোটি মুসলমানের দেশে একজন মোহাম্মদ বিন কাসেমের এর জন্ম হবে মোখতারাম বলতে চাই একটু কান পেতে শুনলে আমি আর তোমার ওই সমস্ত গান শুনতে শুনতে তো সময় পাই না কথা ঠিক রেডিও ফুর্তি শেষ হলে তো শুরু হয়ে গেলে তারপরে শুরু রেডিও টুডে কয়টা শুনবো এগুলি শুনবো না কোনটা শুনবেন দেখবে না বাংলাদেশের নাটক দেখবে এই নাটক আর সিনেমা গান বাজনা শুনতে শুনতেই তো সময় নাই মুসলিম বোনের চিৎকার শুনবার মতো সময় এই যুবকের নাই কথা ঠিক না বে ঠিক ও মুসলমান নিজের জীবনের অতীতকে একটু স্মরণ করো নিজের লক্ষ্য এবং আনন্দ ফুর্তি করবার জন্য দুনিয়ার জীবন আমার আর তোমার লয় ও মুসলমান আমার আর তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের জীবনের সফলতার কামিয়াবি কি ছিল বুখারি শরীফের হাদিসের কিতাব খুলো বুখারি শরীফের হাদিসের কিতাবি শরীফে গণ্ডগোল হাত এত উপরে তোর হাত এত নিচে করার জন্য মুসলমানরা বুখারি শরীফ পরে আর নামাজ হয় নাই তুই মুশরেক এই সমস্ত কাজে ব্যবহার করবার জন্য আমরা এখন বুখারি শরীফ ব্যবহার করি কথা ঠিক ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়ালে তোদেরকে ছাড়বে এত সহজ মনে করিস না ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়ালে বুখারি শরীফের উল্টা দ্বিতীয় খন্ডে আল্লাহর পায়ের জিহাদ তিনি কিভাবে করেছিলেন নয় বছরে একশোটা জিহাদ আল্লাহর পায়গম্বর পরিচালনা করেছেন দর্শ পৃষ্ঠার বিশাল অধ্যায় এবং বুখারী রচনা করেছে সেগুলো সেগুলো তো আমি পরিচালে প্রেরণ করব জীবনের ঝুঁকি আছে যাবি তো হুকুম পালন করবার জন্য হাসি মুখের জীবন দিতে আপনার করতে হবে। আল্লা পায়গম্বরের সাহাবি হারামিবিল্লাহ চিঠি নিয়ে চলে গেলেন আমির কাছে নবীর চিঠি মাত্র হস্তান্তর করলেন অত্যাচারী সন্ত্রাসী ষড়যন্ত্রকারী পিঠের পিছন দিয়ে সজরে আঘাত করল। বিষাক্ত খঞ্জোরের আঘাতে পিঠ দিয়ে খঞ্জর বিদ্ধ হয়েটা এফর করে বুক বিদীর্ণ করে খঞ্জোর তার সামনে দিয়ে বের হয়ে গেল নিজের পিঠের পিছন দিয়ে খঞ্জর বিদ্ধ হলো কলিজা হয়ে গেল নাই, কি করেছেন, রক্ত দেখে মাথা দিয়ে বিহু সে পড়ে গেছেন তা হয় নাই বরং সেই নিজের বুকের তাজা রক্ত খোদার জমিনে পড়বার আগে আল্লাহ নবীর সাহাবি দুই হাতের অঞ্জলি পেতে নিজের বুকের রক্ত নিজের হাতে তুলে নিয়েছেন নিজের হাতে তুলে নিয়ে আল্লাহ খেয়ে বলি কাবার রব রব আমার রবের শপথ করে বলি হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল আমার কাছ থেকে শুনে রাখ আমার জিন্দি কামিয়াব হয়ে গেছে আমি যে উদ্দেশ্য নিয়ে আমি জীবন দিলাম আমার জীবনের নাম ধন্য জীবন আমার জীবনের নাম সফল জীবন আরে ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদন খয় নাই তার মুসলমান জাতীয় কবি কাজী নজরুল জাতীয় কবি বানায়ে আর তার নামে ডুগুগি বাজাও না জাতীয় কবি নজরুল ইসলাম ডুগুগি বাজানোর গান গাইছে মুসলমানের যুবকটা এমন হয় মুসলিম সৈনিকটা এমন হয় স্পষ্ট ভাষায় বলে দেয় নিতে চাস কল্যা কেটে নিয়ে যাবি কিন্তু কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবেন আমামা হলো যুবক সোনার পাউডারের প্রয়োজন নাই ফেয়ার এন্ড লাভলি জেন্টস কি বাড়ি আজকে আছে না একটা ক্রিম বানানো হয়েছে বহুজাতিক কোম্পানি ফেয়ার এন্ড লাভলি বানাইছে মায়া মানুষ জন্য। সাদা হইতে পারে আলাদা করে কিছুটা সুন্দর হোক তাতে কোনো আপত্তি নাই এখন তারা নতুন বানাইছে কি ফেয়ার লাভলি জেন্টস মানে পুরুষ তোরাও সোনো পাউডার ম্যাকেছে আর সুন্দর কর কারণ তোদের তো কোনো কাজ নাই তোদের জিন্দগির উদ্দেশ্য তো হলো আর আমরা বাঙালি পুরুষরা যুবকেরা দুই হয় কিনে আর মাখে সকালে মাখে বিকালে মাখে রাত্রে মাখে যদি একটু সুন্দরী হওয়া যায় কথা ঠিক নেবে ঠিক মুসলমান যুবক আর আল্লা কাবা খুদার কাসম খেয়ে বলি নবীর কথা ঠিক না বেঠিক মুসলমান হলো আল্লাহ রে জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্ন করতে হবে ন্যায় এবং ইনসাফ করতে হবে এবং অসত্যের বিরুদ্ধে সজাগ জাগ্রত থাকতে হবে রাজিয়া আছেন তো যুব সমাজ ইনশাল্লাহ ইনশাল্লাহ সজাগ থাকবেন হাতনামান সজাগ থাকবেন তো ইনশাল্লাহ ইসলাম মানেই হলো মানবতা ইসলাম মানেই হলো মানুষের অধিকার ইসলাম মানেই হলো সভ্যতা ইসলামের বিরুদ্ধে মুসলমানের দেশের পঁচানব্বই ভাগ মুসলমানের মাতার গাম পায়ে ফেলানো পয়সা দিয়ে যেই পাঠ্যপুস্তক রচিত হবে সেই পাঠ্যপুস্তকে চার খলিফার জীবনচরিত থাকবে কি থাকবে না মুসলমানের সন্তানেরা যে পাঠ্যপুস্তক পড়াশোনা করবে স্কুলে গিয়ে সেই পাঠ্যপুস্তকের মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানবতার রোল মডেল আমার থাকবে থাকবে কি না। মুসলমানের সন্তানেরা তাদের দেশের পাঠ্যপুস্তকের মধ্যে পাঠাবলির পদ্ধতি শিখবে পাঠাবলির পদ্ধতি শিখতে হয় হিন্দুরা শিখুক কোনো আপত্তি নাই দিস ইজ দেয়ার রিলিজিয়াস ফ্যাক্টর এটা তাদের ধর্মীয় ব্যাপার তারা শিখুক রাস্তাঘাটে টেকনাফ থেকে তেতুলিয়ায় প্রতিবাদ করেছে সকল ডিসিদের কাছে স্মারক লিপি দিয়েছে সর্বশেষ দেশের শীর্ষস্থানে একরম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রেফারেন্স সহ কোন বইয়ের কত পৃষ্ঠ উন্নয়ন নিয়ে ব্যস্ত খবর নাই এটা দেখে তো ওনার মাথা সড়ক গাছে কয় কি এই সরযন্ত্র তিনি একটারের মাধ্যমে সমস্ত সরযন্ত্র বাঞ্চাল করে দিচ্ছেন জীবনচরিত বহাল হয়েছে এই কালা ইন্দুরের দল এখন ওদের শরীরের মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে গাত্রদাহ শুরু হয়ে গেছে ওরা এখন চেঁচাপেছি শুরু করেছে শিয়ালের মতো চি শুরু করেছে হুক্কা হুয়া বলে সবগুলো পাঁচজন টক্স মারায় এই টক্সর মধ্যে বসে বসে শুধু ইসলামের ইসলামী এই পাঠ্যপুস্তকের মধ্যে ইসলামী ভাবধারার লেখা কেন বহাল থাকলো কেন চার বহাল থাকলো शिक्षा हल कैमने धर्म निर्शे हजार बचर सभ्यतार शिक्षा शालीनतार शिक्षा श्रीलतार शिक्षा भद्रतार शिक्षा যেমন পরে হিন্দু সমস্ত ওরনা সাম্প্রদায়িক পোশাক হলো কিভাবে মোহতারাম হাজিরিন ওরনা হলো সভ্যতার পোশাক কথা ঠিক এই ওরণার বিরুদ্ধে যারা কথা বলতে চায় কেন চায় ওরনাটা নারীর শরীর থেকে খুলতে চায় খুললে ওদের সুবিধাটা কি নারী দেহের মধ্যে আল্লাপ যে সকল সৌন্দর্য সৃষ্টি করেছেন সেই দেহের সৌন্দর্য অবৈধভাবে ভোগ করবার জন্য ওনার বিরুদ্ধে কথা বলে যারা পরনারীর পরনারীর দেহের সৌন্দর্য অবৈধভাবে ভোগ করতে চায় পরিভাষায় ওদেরকে লুচ্চা লম্পটার চরিত্রহীন বলে এই লুচা লম্পটরা আবার বড় বড় কথা বলে লম্পট লুচা লুচ্চামি করবি তো গোপনে গোপনে আমি করুচামি করা যায় অথচ এই লুচ্চার দল দল ওনার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে এটা আজ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন বলতে চায় জানেন ওরা এই কথাগুলো বলে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সরকারের উপর চাপ শুধু নাস্তিক মূর্চাদের দোষরাই দিতে জানে না তো হিন্দু জনতাও জানে যেহেতু গণতন্ত্রের দেশ যে দিক দিয়ে চাপ বেশি অধিক দিয়ে তো বাবাজি কথা ঠিক কিনা নাস্তিক মুর্তা যদি টেলিভিশনের পর্দার মধ্যে বসে বসে সরকারের বিরুদ্ধে তো বুঝেন অর্থাৎ আবার যাচাই করা হবে কেন যাচাই করা হবে যেহেতু যাচাই বাছাই নাম দিয়েছে এজন্য আমরা সমালোচনা করি না কারণ যাচাই করা তো ভালো কাজ কিন্তু বলে দিই কি যাচাই করবেন যতই চেষ্টা করেন ভুল কমানোর চেষ্টা করেন কথা ঠিক এই তিন কাম করেন কিন্তু খবরদার কোন কুলাঙ্গের সম্পাদনার কলম যদি শিক্ষার উপর উঠতে চায় খলিফার চরিত্রে কেটে দেওয়ার ষড়যন্ত্র করে হে যুবক আমরা বলতে চাই মুসলমানের যুবকরা ঘরে বসে থাকবে না প্রয়োজনে যুদ্ধের জন্য এবং চক্রান্ত হবে আমরা আমাদের কোন পলিটিক্যাল কোন এজেন্ডা নাই রাজনৈতিক কোনো আমাদের নাই যারাই যেটা ভালো করবে ভালোর পক্ষে আমরা আসি ইসলামের বিপক্ষে যেখান থেকে হবে মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে তারা পবিত্র করেছিল কথা ঠিক এখন আল্লাহ তৌহিদ একত্ববাদকে কলুষিত করবার জন্য একত্রবাদের বিরুদ্ধে তৌহিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য গ্রীকের দেবী থেমিস দেবী যেটাকে তারা ন্যায় বিচারের দেবী বলে বিশ্বাস করে মুসলমান কোনো দেব দেবীকে বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে ন্যায় বিচারের একমাত্র প্রতীক হল আল্লাহর করান অন্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় অনুসারে তারা সুপ্রিম কোর্টে আপনার গ্রিকদের সেই দেবী থমিস দেবী কে বসিয়ে মুসলমানদের তৌহিদের চেতনাকে ভুলণ্টিত করবার চেষ্টা করা হবে আমরা ঢাকা করব ঢাকা আল্লাপাকাব্বুল আলমিন আমাদেরকে সজাগ এবং সচ্ছার্থাকেন আমার দেশটাকে আল্লাপাক আক রাবুল আলমিন ইমানই চেতনায় উজ্জীবিত অবস্থায় এই স্বাধীনতার মহান গৌরব কেমন পর্যন্ত ধরে রাখবেন তৌফিক দান করেন পাক اخر দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবী আল্লাহ মাহফিল কে আপনি কবুল এবং মঞ্জুরে ফারমান মা বোনের ভাইরা ভাই বোনেরা ইয়াল্লা মায়েরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন যারা মাহফিল কামিয়া করবার জন্য সাহায্য সহযোগিতা করেছেন পাশে দাঁড়িয়েছেন আল্লাহ তাদের সকলকে আপনি নাসিফ ফরমান আগ্রহ এবং উদ্দীপনা দিন দিন আরো তারা এবং উন্নতি দান করুন সমস্ত কল্যাণের কাজে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করবার তহফিক দান ফরমান আল্লাহ আমাদের দেশ এবং জাতিতে আল্লাহ শান্তি কায়ম করুন اللہ ظلم تھی اپنی حفاظت فرمان یا اللہ روہنگا مزرم مستم کے ریحائی دان کر তাম পৃথিবীর সমস্ত মুসলিম মানুষ গুলো আল্লাহ তাদের তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে রূপান্তর করে দিন এ আল্লাহ إنك أنك التواب الرحيم سبحان ربك رب العزة عما يسف وسلام على المرسلين والحمد لله رب العالمين